সুরফিল্লাহির আল্লা নামেম আল্লাহর তসবি করিয়াছে এমন প্রতিটি জিনিস যাহা আকাশমন্ডলে ও পৃথিবীর বুকে বিরাজ করিতেছে তিনি সর্বজয়ী ও মহাবিজ্ঞানী হে ইমানদার লোকেরা তোমরা কেন সেই কথা বলো যাহা কার্য তো করোনা চপুল আল্লাহর নিকট ইহা অত্যন্ত ক্রোধ উদ্রেগকারী ব্যাপার যে তোমরা বলিবে এমন কথা যাহা তোমরা করো আল্লাহ তো ভালোবাসেন সেই লোক দিগকে যাহারা তাহার পথে এমনভাবে ভাবে কাতারবন্দি হইয়া লড়াই করে যেন তাহারা ইস্পাত নির্মিত প্রাচীর তোমরা স্মরণ করো মুসার সেই কথাটি যাহা সে নিজ জাতির লোক বলিয়াছিল হে আমার জাতির জনগণ তোমরা কেন আমাকে উৎপ্রীড়িত অথচ তোমরা ভালো ভাবেই জানো যে আমি তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত রাসুল অতঃপর তাহারা যখন বক্রতা অবলম্বন করিল তখন আল্লাহও তাহাদের হৃদয়কে বাঁকা করিয়া দিলেন বস্তুত আল্লাহ ফাসিক লোকদিগকে দিগকে দান করেন না আর স্মরণ কর মরিয়ম পুত্র ঈশার সেই কথা যাহা সে বলিয়াছিল হে বন ইস্রাইল আমি তোমাদের প্রতি আল্লাহর পাঠানো রাসুল उपस्थित हईल तक इतारणा मात्र এখন সেই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে হইবি যে আল্লাহর দোষারোপ করে অথচ তাহাকে শুধু ইসলামের দিকেই আহ্বান জানানো হইতেছিল আল্লাহ কখনো হেদায়ের দান করেন না এই লোকেরা নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করিতে চাহে অথচ সিদ্ধান্ত হইল তিনি তাহার নূরকে রূপে বিকশিত ও প্রসারিত করিবেনি কফিরদের পক্ষে তাহা যতই অসহনীয় হোক না কেন ও আল্লাহ जर रसुल के हेदायत और सत्य दिन सहकारे पाठ जान से उसे प्रकार दिन विजयी मुसलिक पक्षे सह्य करा जत कठिन हे ईमानदार लोक तुमा दिगो केवसायर कथा যাহা তোমাদিগকে পীড়াদায় আজাব হইতে রক্ষা করিবে তোমরা ইমান আনো আল্লাহ ও তাহার রাসুলের প্রতি আর জিহাদ করো আল্লাহর পথে নিজেদের ধনমাল ও নিজেদের জানপ্রাণ দ্বারা ইহাই তোমাদের জন্য অতিব উত্তম যদি তোমরা জানোল্লা আল্লাহ তোমাদের গুনা খাতা মাফ করিয়া দিবেন एम सब बाग बगिचाई प्रवेश करीच दिए झर्णाधारा प्रवाहित चिरकालीन बसतर स्थान जानना उत्तम घर तुमादिग के दान कर जिन चाओ ताहा तुमा दिग के दीबें তাহা হইল মদদ এবং খুব নিকটবর্তী বিজয় হে নবী ইমানদার লোক দিগকে ইহার সুসংবাদ জানাইয়া দাও কুমা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 হে হেমানদার লোকেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হও ঠিক যেমন মরিয়ম পুত্র ঈশা হাওয়ারিগঞ্জকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন কে আছো আল্লাহর দিকে আমার সাহায্যকারী তখন হাওয়ারিগঞ্জ জবাব দিয়াছিল আমরা আছি আল্লাহর সাহায্যকারী এই সময় বন ইসরায়েলের একটি দল ইমান আনিল আর অন্য লোকসমষ্টি অস্বীকার করিল অতঃর আমরা ইমান গ্রহণকারী দিগকে তাহাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করিলাম আর তাহারাই বিজয়ী হইয়া থাকিল